রহমান আল্লাহ নামে। হে নবী তুমি বলে দাও হে কাফিররা আমি তাদের ইবাদত করি না যাদের এবাদত তোমরা করো না তোমরা তার ইবাদত করো যার ইবাদত আমি করি এবং আমি কখনোই তাদের ইবাদত করব না যাদের তোমরা ইবাদত করো না তোমরা কখনো তার ইবাদত করবে যার এ আমি করি এ দিনের মধ্যে কোন মিশ্রণ সম্ভব নয় অতএব তোমাদের পথ তোমাদের জন্য আর আমার পথ আমার জন্য